আমরা আলোচনা করবুজাহ রচিত আহুলস অল জামায়াতের আখিদার বর্ণনা বাংলা ভাষায় যা ইমাম তহাবির আকৃদা নামে বিখ্যাত এর একটি অংশ নিয়ে আমরা এই কিতাবের ধারাবাহিক ব্যাখ্যা করে আসছি ধারাবাহিক ব্যাখ্যা এসে আমরা ইমান বিখের আখেরাত একটি অংশে আলোচনা করেছিলাম প্রথমে আমরা বলেছি যে আখরাতুরফর ইমানের বিষয়টি এই জানতে হবে যে মানুষের জীবনের আসলে দুটি ভাগ আছে একটা হচ্ছে দুনিয়ার জীবন একটি হচ্ছে আখেরাতের জীবন প্রত্যেকটি মানুষেরই এবং যেভাবে সাদা এবং কালো যেভাবে দিন এবং রাত্রি মানুষের জীবনের অস্থায়ী জীবন সেটা হচ্ছে দুনিয়ার জীবন একটা স্থায়ী জীবন সেটা হচ্ছে আখেরাতের জীবন এবং সেই জীবনের বিষয়টি গাইবি সংবাদ রসুল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং যে জীবনের শুরু আছে যে জীবনের কোনো শেষ নেই সেটা হচ্ছে ইয়ম্লাখের শেষ শেষ দিবস শেষ দিবস বা শেষ আখের অথবা শেষ দিবস অথবা যেটাকে আমরা আখেরাতের দিন হিসেবে ব্যাপক আমরা শুরু করেছিলাম যে আখেরাতের শুরু হয় মানুষের মৃত্যুর মাধ্যমে আর মৃত্যু হয় রুহের রুহের সাথে আত্মাদের সম্পর্ক এটা নিয়ে রুহের আমরা কিছু অর্থ বর্ণনা করেছি বলেছিলাম যে রুহ অর্থ কি রুহের রুহ কি নফস কি একই জিনিস কিনে আমরা এটা আলোচনা করেছি তারপরে আমরা আলোচনা করেছি রুহের বিভিন্ন নফসের যে সমস্ত পর্যায়ে আছে সেগুলো কোন কোনটাকে নফস বলা হবে কোনটাকে রুহ বল হবে সেটা আলোচনা করেছি তারপর আমরা আলোচনা করেছি যে কোন কোন রুহ কখন নফসা আমারা হয় নবসুল্লাহ মা হয় কখন নফসা মতমায়িনা হয় সেটা আমরা বলেছি নফসের বিভিন্ন পর্যায়ে সেটা আমরা আলোচনা করেছি কথা শুনেনি ওয়াজের সোয়াজ শুনেনি অথবা নিজে পড়ে দেখেনি অথবা আল্লাহ কথা ফেরিস্তাদের দোয়া তার জন্য কবল হয়নি শৈতান ওয়াজ মধ্যে প্রবল আকার ধারণ করে নবসে আম্মারা এবং এই যে কাফের নবসা আমারা আর ইমানদারের নফস কখনো কখনো নফসে আমারা থাকে তারপর ভালো হলে সেটা নফসে লাউাম হয় এবং সবশেষে নফস মতমায়না পর্যন্ত পৌঁছে যায় তার এই নফসগুলো তো নফস একই ধরনের কিন্তু এটাকে বিভিন্ন গুণাগুণে ভিন্ন হয়ে যায় গুণগুনে ভিন্ন হয়ে যায় আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে নফস কিভাবে মানুষের শরীরে চলে যায় মানুষের মৃত্যু কীভাবে হয় এবং এর সাথে সম্পর্ক কি ডবস কি রো কি মারা যায় না মানুষের শরীর মারা যায় কোনটা মারা যায় কোনটা সেটা কি না সেটা মানুষের শরীর এই বিষয়টি জানার আগে আমাদের একটি জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের সবাই এই আলোচনা জমাৎ বা করে যারা আল্লাহ মত বিশ্বাসী তারা প্রত্যেকে এই জিনিসে বিশ্বাস করতেই হবে সেটা হচ্ছে যে রুহগুলি অবশ্যই সৃষ্ট আল্লাহ তারা সেগুলিকে সৃষ্টি করে সৃষ্টি করেছেন এবং সেটা সেগুলি কখনো এমনভাবে সৃষ্টি করেছেন যেগুলি কখনো একেবারে নিঃশেষ হয়ে যাবে না এবং সেটাকে একেবারে ভেনিস হয়ে যাবে না বরং এটা এগুলির মৃত্যু হচ্ছে মানুষের শরীর থেকে আলাদা হয়ে যাওয়াই এইটার মৃত্যু এই জন্য কোনো মানুষ মারা যাওয়া অর্থ হচ্ছে তার রুট তার শরীর থেকে আলাদা হয়ে গেছে সেটা এরপরে কোথায় যাবে সুল্লাম হাদিস এবং কোরআন দ্বার আমরা সেটা জানতে পারি যে কোনো কোনো রুহ যাবে এলি এনে কোনোটা যাবে সিজিনে নে সেই অনুসারে ভাগ হয়ে যায় এবং আবার কোনটা আকাশে উঠে আবার দ্রুত চলে আসে আসে মানুষের কবরে আসে ইত্যাদি আমরা যেটা আলোচনায় চালাস আমরা আসবে এর অর্থ হচ্ছে মানুষের মৃত্যু বা রুহের মৃত্যু যেটা সেটা হচ্ছে রুহ যেই रूह आल्ला मानुषे फुके आल्ला दी मृत्यु द्वितीय बारे द्वितीय फुतकार इशराफी आलासलम जो द्वित बार फुक दीबें सबकिन तैरिवार तक आई रूह আবার আমাদের শরীরে পরিপূর্ণভাবে ফেরত দেওয়া হবে সেটা আমরা হাদিস দ্বারা করোনা নায়ের দ্বারা জানি হাদিসে আসছে যে আজাব রুহুরুফরে আজাব হয় রুহুরুফরে ন্যায়মত হয় এটা কখন যে মানুষের শরীর থেকে সেটা আলাদা হয়ে যায় আলাদা হয়ে যায় তারপরে সেটাকে আবার শরীরের মধ্যে কিছু সময়ের জন্য সেটাকে আবার শরীরের মধ্যে ফেরত দেওয়া হয় সে ফেরত দেওয়ার কারণে সে সেটার মধ্যে আজাব ভোগ করে কখনো কখনো সে শান্তিও ভোগ করে কখনো শাস্তি ভোগ করে থাকে কোরআনকারিম আল্লাহ তালা এই জন্য বলছেন জান্নাতবাসীদের সম্পর্কে যে লাইদ কুন ফিহা ইল্ল মৌতাত উলা তারা এই এই জান্নাতে যারা যাবে তারা কখনো এই প্রথম মৃত্যু ছাড়া প্রথম মৃত্যু অর্থাৎ যে মৃত্যু তার দুনিয়াতে হয়েছিল অর্থাৎ যে মৃত্যুর কারণে সে তার রুত তার শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল এই মৃত্যুর পর আর দ্বিতীয়বার তাদের আর কোনো মৃত্যু হবে না লাইয়া জুন মাউতা অর্থাৎ তারা জাননাতে কোনো রকমের মৃত্যুর স্বাদ ভোগ করতে তাদের হবে না এবং স্থায়ীভাবে তারা সেখানে থাকবে এটাই হচ্ছে মূলত রুহের মৃত্যু রুহের মৃত্যু হচ্ছে শরীর থেকে আলাদা হয়ে যাওয়া এটা হচ্ছে মৃত্যু রুহের এমনি সরাসরি কোনো একেবারে নিচ্ছিন্ন হবে না কারণ রুহ এই অবস্থা আলাদা যেটা যেটা যেন থাকার জন্য সৃষ্টি করেছেন সেটাকে সেটা নিচ্ছিন্ন হয়ে গেলে সেটাকে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য তিনি সৃষ্টি করেননি এই জন্য সেটা হবে না বরং এটা করবে বান্দার আবার যখন সিঙ্গায় ফুটকে দেওয়া হবে তখন পরিপূর্ণ হবে তার রুহে সেটা জায়গা করে নেবে এর আগে যখন আজাব হয় বা যখন কবরে যখন আজাব শাস্তি ভোগ করে অথবা শান্তি ভোগ করে তখন সে তার সাথে সম্পর্ক তৈরি হয় এবং সেটা সাময়িক এক ধরনের সেখানে আখরাতে জিন্দি পায় সেটার কথা আমরা হাদিস থেকে জানতে পারি সেটা কথা আমরা হাদিস থেকে জানতে পারি এখন প্রশ্ন হচ্ছে রুহ কি ধরন জানা যায় রুহ কিরকম এটাকে কেউ বলতে পারবে साधारणत प्रत्येक जिनसे एक नजीद दुनिया थे होते बारे, होते बारे। दुनिया के दृष्टान यकम होते क्योंकि रुहर को दृष्टान आल्ला तला दुनिया दिए दें नहीं দুনিয়াতে সৃষ্টি যেখানে সৃষ্টি করলে বা অস্তিত্বশীল জিনিসের মধ্যে আমরা রুহের কোনো নজির পাই না বরং একটু তার গুণাগুণ শুধু বর্ণনা করতে পারি কোরআন হাদিস আসছে গুণাগুণ যে রু উপরে উঠে আবার নিচে নামে রু শোনে রুহে কথা বলে রুহ দেখে এগুলি আমরা বিভিন্ন হাদিস হাদিসের মাধ্যমে জানতে পারি কোরআনের মাধ্যমে জানতে পারি এর এই গুণাগুণগুলো এগুলি হচ্ছে মূলত মানুষের শরীরের মানে যে শরীর যে দৃশ্যমান এর বাইরে অতিরিক্ত গুণাগুণ রুহের মধ্যে সেটা সম্পৃক্ত হয়ে থাকে এটা কখনো আমরা যেটা চিনি যেরকম শরীর যেভাবে আমরা হাত নাড়া করছি যেমন অথবা মাথা নাড়ছি রুহের উঠা চলা ফেরা রুহের যে উপর দিকে উঠা নিচে নেমে আসা এইটার কিন্তু ধরণ সেই ধরণ কিন্তু আমাদের জানা নেই সেই ধরণ আমাদের জানা নেই কিন্তু এটা অবশ্যই স্বীকার করতে হবে কোরআন এবং সন্ন্যায় যা আসছে যে সেটা উপরে উঠে আসমানে উঠে কোনো কোনো আবার কবর দেওয়া হয় আবার কিছু সময়ের জন্য কবর কবরে আসে প্রশ্নোত্তর দেওয়ার জন্য তাকে ফেরত দেয়া হয় রু আবার কবরের মধ্যে শান্তি আসে বা কবরের মধ্যে শাস্তি হয় এই জিনিসগুলো আমরা জানতে পারি কিন্তু এগুলো ধরন আমরা জানা নেই যেটা কীভাবে আসে কিভাবে যায় এই জিনিসটা আমাদের জানা নেই এই রুহের ধরন আমরা বলতে পারবো না যেই রুহে আমাদের আমাদের দুই দুই বাহুর মাঝখানে আছে যে রুহ আমাদের দুই শরীরের মাঝখানেই আছে অথচ আমরা সেটা ধরন জানতে পারছি না বরং আমরা বলে থাকি যে এটার গুণাগুণ দিয়ে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করে থাকি যে হ্যাঁ রু আছে এবং রু বের হয় যেভাবে হাদিসে আসছে কোরআন এবং সুনায় দেখা যাচ্ছে যে আল্লাহ তালা মানুষের মানুষের এই রুহের বিভিন্ন গুণাগুণ দিয়েছেন সেটা দ্বারা সে সমৃদ্ধ रू की आल्ला कल्ला अवस्था रूटा कहते घुम जान रूटा कहते हादिस आयात देखते पाई जो मृत्यू समय जो रूह के नहीं जावा घुमे समय कू के एके वर रू की आल्ला रूह के घुमे समय आल्ला কিছু সময়ের জন্য সেটাকে তার কাছে নিয়ে যান আবার ফেরত দেওয়ার জন্য এটাকে বলা হয় এটাকে বলা হয় ছোট মৃত্যু মৃত্যু কারণ বড় মৃত্যু হলে ফেরত দেওয়া হয় না ফুসা আল্লাহা তিলাম তমথুইমা নামিহা আল্লাহ তালা মানুষের মানুষের নফসগুলোকে মৃত্যু দিয়ে দেন যখন সেটা মারা যায় মারা গেলে সেটাকে একেবারে নিয়ে যান আর ওইটাকেও পূর্ণতা দেন ওইটাকেও মৃত্যু দেন যেটা আল্লামা নামে ওই নবসকেও আল্লাহ মৃত্যু দেন যে নফস মৃত্যুর সময় মৃত্যুর সময় মারা যায়নি ঘুমের সময় মারা যায়নি অর্থাৎ সেটাকে একটা মৃত্যু দেন সেটাকে আল্লাহ কবজ করে সেটাকে আল্লাহ গ্রহণ করে নেন আল্লাহ তালা সেটা গ্রহণ করে নেন তারপর কি করেন আল্লাহ তালা ফাইমসিকুল্লা কদ আল হেলমৌতা যার মৃত্যু নির্ধারণ হয়ে গেছে ঘুমের পরে তার রুটাকে আর ফেরত দেন না ওইরস লোকরা ইলা আজ আলী মোসাম্মা আর যার মৃত্যু নির্ধারিত হয়নি তার রুটাকে আবার ফেরত দেয়া হয় আবার ফেরত দেয়া হয় ইলে আজ আলি মুসাম্মা সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সেটা এই দুনিয়াতে বিচরণ করার জন্য সুযোগ দেওয়া হয় অর্থাৎ যখন মানুষ যখন ঘুমায় ঘুমাইলে আল্লাহ তালা তার রুটাকে নিয়ে নেন যাকে ফেরত দেওয়ার ইচ্ছা তাকে ফেরত দেন যাকে ফেরত দিবেন না তিনি চিন্তা আপনা করেন তাকে ফেরত দেন না বরং সে সে অবস্থায় তার মৃত্যু হয়ে যায় ইন্নাফিদা আল কে আয়াতিল কমিত ফাঁক কারণ আল্লাহ যারা চিন্তাশীল আছে তাদের জন্য এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে আয়াতিন অনেক নিদর্শন রয়েছে এই চিন্তাশীল জাতির জন্য চিন্তা করে বুঝতে পারবে যে আমাদের রুগুলো আমরা দেখতে না অথচ সেটা আসে যায় ঘুমের অবস্থায় আমাদের কোনো এই আমাদের আত্মা চলে যায় সামান্য আমাদের রু আমাদের নিঃশ্বাসটা থাকে এরপর আবার আসে কোনোটা কোনটা আর চিরস্থায়ীভাবে চলে যায় এটা হচ্ছে যে ঘুম অবস্থা লাতারা তারা মানুষের রুকে নিয়ে নেন عبد الله بن ابي قتاده رضي الله تبارك وتعالى বর্ণনা করেন سيرنا مع النبي صلى الله عليه وسلم ليلتان فقال بعض القوم لو عرسْت بنا يا رسول الله قال اخاف ان تناموا عن السلام عبد الله بن ابي قتاده رضي الله تبارك وتعالى مع النبي الله عليه وسلم ليلتان আমরা الله عليه وسلم এর সাথে এক রাতে তে তো রাতের শেষের দিকে এসে তারা মনে করলেন যে বিশ্রাম নেওয়া দরকার এটাকে বলা হয় তাহারিস আরস আহ তখন একজন তবে না আল্লাহ রসুল রাতের শেষ পরে যদি আমরা একটু বিশ্রাম নিতে পারতাম যদি করতেন আপনি অপেক্ষা করতেন বা ঘুমাতেন এ সময় আল্লাহ রসুলাম তখন বললেন আখ আফ তানাম সাল যে আমার আহ আশঙ্কা হচ্ছে তোমরা সালাদ পড়তে পারো অর্থাৎ ফজলসাল তোমাদের ফত হয়ে যাবে এ সময় ঘুমাইলে ফল বিলাল বিলাল বললেন আনা ওকে যুকুম ফু আমি তোমাদেরকে জাগিয়ে দি তোমরা তিনি ঘুমিয়ে গেলেন পাস্তায় কাদান নবী সালাম হাজিবসুল্লাহ প্রথম জাগ্রত হলেন তিনি দেখতে পারেন যে সূর্যের একাংশ উপরে উঠে গেছে উদিত হয়ে যাচ্ছে তো রাসূল বলেন যে হে বিলাল কোথায় তুমি যা বলছো তো কোথায় তুমি বাস্তবান করলে তুমি তো ঘুমিয়ে গেলে ক্বালা মাউলকীত মাউলকিয়াত আলাইয়া নাওমাতুম মিসলাহাকাত ইয়া রাসূলুল্লাহ আমার উপরে এরকম মাউলকীত আলাইয়া নাওমাতুম মিসলাহাকাত এরকম ঘুম আমার পড় কোনোদিন চেপে যায়নি আমি জানি না কেন সেটা হলো এরকম ঘুম তো আমার এরকম ঘুম আমি নিয়ে গেলেন কবজা করে নিয়েছেন কবজা করে নিয়েছেন যখন তিনি চেয়েছেন আবার ফেরত দিয়েছেন যখন তিনি চেয়েছেন এটা প্রমাণ করে আমাদের মূল অংশ এটাই যে রু আল্লাহ রুটাকে আল্লাহ নিয়ে আবার ইচ্ছা করলে না দাঁড়াও মানুষকে সালাতের আজান দাও অর্থাৎ তারপর যখন সূর্য উপরে উঠল এটা তার করলেন রু হরণ করেন আবার সোহান আল্লাহ এই প্রত্যেকটি মানুষের প্রতিদিনই প্রত্যেকটি মানুষের প্রতিদিনই একবার মৃত্যুবরণ করে যখন সে ঘুমায় আবার দুনিয়াতে আবার ফিরে আসে আল্লাহর রহমতে এই মানুষ যদি বুঝতো তার মৃত্যু তার একবার হচ্ছে তারপরে আল্লাহ আসে আবার যে তোমাদেরকে ঘুমের মধ্যে মৃত্যু দিয়ে দেয়নি আবার ফেরত দিয়েছি দিচ্ছি তোমরা যেন তওবা করো ফিরে আসো এই তওবার রাস্তা প্রত্যেকটি মানুষের জন্য খোলা থাকে দুই সময় পর্যন্ত একটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না গারগারা হবে গারগার অর্থ হচ্ছে মৃত্যুর বড় শ্বাস বের হচ্ছে তখন আর মনে হচ্ছে আর কোন বাছার উপায় নেই তখন যদি তওবা করে এটা আল্লাহ গ্রহণযোগ্য হয় না আরেকটি হচ্ছে সর্বব্যাপী একটি আলামত সেটা হচ্ছে যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে এখন তো পূর্ব দিগন্তে উঠে তখন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে তারপর থেকে আর কোন তওবা কবুল করা হবে না বলে আল্লাহ তালা ঘোষণা করছেন কোরআনে কারিমে আল্লাহ তালছেন কাবুল ইমানি আরা যেদিন আপনার রবের কোন নির্দেশনে এসে যাবে সেদিন যারা ইমান আনেনি তাদের ইমান গ্রহণ করা হবে না এবং যারা কোনো ভালো কাজ করেনি তাদের ভালো কাজটাও গ্রহণ করা হবে না এই জন্য ওই সময় পর্যন্ত আমাদের তবা কবুল করা হবে আর যখন মৃত্যু গড়গড়া এসে যায় মৃত্যুর আগের মুহূর্তে সেই সময়ে তবা আমাদের গ্রহণ করা হবে না সে সময় তবও আর গ্রহণ করা হবে না এই জিনিসগুলো আমাদের জানা দরকার আছে এই জন্য যে মৃত্যু আমাদের মূলত পরবর্তী জীবনের দিকে নিয়ে যায় যে জীবনে আলোচনা আমরা করছি যে আমরা আলোচনা করছি আল্লাহ তালাম বলেছেন কোরআনে কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন ইনামতাবাত আল্লাহ জাহালাতিন তবাত আল্লাহর কাছে তাদের জন্য যারা না বুঝে কোনো ভুল করে না বুঝে কোনো ভুল করে অন্যায় করে তাদের না বুঝে যা জেনে অজ্ঞতা বসত কোন ভুল করে তাদের তাদের তল্লাহ তারা রেখে দিয়েছেন তাদের করবে। সময়ে তুবু নি তবে তারা তবা করতে হবে খুব অল্প সময়ের মধ্যে সময় অর্থাৎ করবেন করেই ফেল সাথে সাথে তবা করে উল্লেখ তুবুল্লাহ আলিম আল্লাহ তাদের তবাক করেন ও আলিমান হাকিম আল্লাহ হচ্ছেন সর্ব সর্বজ্ঞ এবং তিনি সুবিজ্ঞিকার আল্লাহ তো এরপর বলছেন ওলা সিদ্দি তুলে তিনি তাদের জন্য তবা নাই যাদের যারা গুনা করে হাত কারো মৃত্যু যখন এসে যায় গড় গড়া এসে যায় মৃত্যুর বড় শ্বাস এসে যায় কলাইনি তুপ তুলান তখন বলে যে আমি তবা করছি এখন মতুন আহম কুফার তাদের তবা গ্রহণ করা হবে না যারা কুফুরি অবস্থায় মারা গেছে উলায় কাহা আলহ আয়দা আলীমা তাদের জন্য রয়েছে কঠোর মর্মতদ শাস্তি তিনি বলেন বড় শাহ যার ফলে আর মৃত্যু অবধারিত এরকম অবস্থায় পরিণত হলে তার তবা কবুল করা হয় না এই জন্য আয়াত সময়ে তুবুনা কারিবের তফসিল করা হয়েছে যে মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি কেউ যদি তবা করে তার সে তবা গ্রহণযোগ্য হবে কেউ এবং কখন সেটা কেউ জানে যত সম্ভব সম্ভব তবা করে নিতে হবে হাদিস্লাম বলেছেন যে যে ব্যক্তির জীবনের আশা আছে তারই কবুল হবে তারই তবা কবুল হবে এই আল্লাহ তালা যখন বলেছেন উলায় কেতু উল্লাহ ফাউলায় কেতু উল্লাহ আলহিম ফাউলায় কেতুহ আলিম তাদের তবা আল্লাহ তালা কবুল করার অর্থ হচ্ছে জীবনে আশা থাকলে মানুষ যখন জীবনের আশা আছে এই সময় যখন তবাকের অর্থ হচ্ছে সেই আলসলেই আল্লাহর কাছে ফিরে আসছে আর যদি আখ কথা এসে যায় তখন তার মধ্যে সন্দেহ এসে যায় যে আমি এখন আর যে কোথাও যেতে পারবো না আল্লাহর কাছে এখন তবা করছি আল্লাহ বলে যে এখন তো আর তা সুযোগ এখন তোমাকে চলে এসে আসতেই হবে সুতরাং এই তবা আল্লাহ দরবারে আর গ্রহণযোগ্য হয় না এই তরবার আল্লাহ দরবারে আর গ্রহণযোগ্য হয় না সুতরাং বোঝা গেল যে আল্লাহ তালা আমাদের রু ফেরত নিয়ে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর সময় রু নিয়ে নেন আবার ফেরত দেন যাতে করে আমরা আল্লাহ দরবারে তবা করে ফিরে আসতে পারি এরপরে এমন একটা সময় আসে যখন আর আল্লাহ তাল্লাহ দরবারে তবা কবল করা হয় না এবং সেটা হচ্ছে যখন তার মৃত্যু অবধারিত এসে যায় সে জানে যে আর কোন যাওয়ার পালানোর পথ নাই তখন তার মৃত্যু অবধারিত এসে যায় কিন্তু ইমানদার ইমানদার এবং কাপত্তিকেরই কিন্তু এই মৃত্যু তাকে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে আল্লাহ তালা কোরআনকারী বলেছেন কুল্লু নাবসিন্দা একটা তুলমত প্রত্যেকটি নফসকেই মৃত্যুর স্বাদ বক্ষণ করতে হবে আমরা ইনশাআল্লা পরবর্তী আলোচনা এরপর করব যে কিভাবে ইমানদারের রু হরণ করা হয় কিভাবে কাফের রু হরণ করা বিষয়ে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ